ইবনে আব্বাস রাজিউল্লা তালা আনুহে বর্ণিত যে একদা নবীর সাল্লু আলিয়া পায়খানায় গেলেন তখন আমি তার জন্য উজুর পানি রাখলাম তিনি জিজ্ঞেস করলেন এটা কে রেখেছে তাকে জানানো বলে তিনি বললেন হে আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো